সিরাজের আলোচনা আমরা গত সপ্তাহে থেমেছিলাম যে নবী করিম সাল আলি আসাল্লাম আহ গোপনীয় ভাবে দাওয়াতি দিনের কাজ শুরু করে দিয়েছেন আমরা যদি দেখি মক্কি জিন্দিগিদের তিনি তেরো বছর কাটিয়েছেন তেরো বছরে দিনের কাজকে তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে গোপন দাওয়াত বছরের তিনি একের কাছাকাছি তিন বছর পরে প্রকাশ্য দাওয়াত এবং শেষ দিকে দাওয়াতের দিনের কাজের উপরে ব্যাপক বিরোধিতা এবং দুশ্মনী চূড়ান্ত পর্যায়ে যায় এ তিন ভাগে আমরা ভাগ করতে পারি আমরা গত সপ্তাহে ছিলাম গোপন দাওয়াতি কাজ তিনি কিভাবে করেছেন প্রথমে ওয়াহি যখন নাজিল হইল একরাবিস রাবিকাল লাগি খলাক তখনও তিনি দাওয়াতি কাজ শুরু করেননি ঘুমিয়ে আছেন আপনি উঠেন আপনাকে দাওয়াতি কাজ করতে হবে মানুষকে সাবধান করেন এরপরে নাজিল হয়ে সুরাল মুজাম্মেল সেখানেও দাওয়াত সংক্রান্ত বেশ কিছু কথাবার্তা আছে পরবর্তী পর্যায়ে দুশমনী আসবে কিভাবে তার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান আছে আল হয়েছে কাছাকাছি সময়ে কিভাবে নামাজ পড়তে হবে সেগুলো দেখানোর জন্য এবং আমরা আলোচনা করেছি যে সলাতে এর হুকুম এসেছিল কিছুদিন পরেই জিবরিডালাম ওনাকে উজু শিখিয়েছেন নামাজ শিখিয়েছেন এবং রসুল সাল আলাই তিনি নামাজ পড়েছেন এবং ওনাকে দেখাদে খাদিজা রাজি আলাহু আনা আলী রাজি আল্লাহ আনহু আবু বকরাজ হারেফ রাজি আল্লাহ আনহু ওনারাও যারা ইসলাম কবুল করেছেন ওনারাও নামাজ পড়া শুরু করেছেন কিন্তু এই নামাজটা নামাজ নয় পাঁচওয়াক্ত নামাজ কখন ফরজ হয়েছে মেয়েরাজ যাওয়ার পর থেকে আমরা মেয়েরাজের আলোচনা যখন আসবে তখন আমরা সেটা ইনশাল্লাহ বিস্তারিত শুনবো তার আগে ওনারা কি নামাজ পড়তেন এক নম্বরে আসছে যে আল্লাহ বলেছেন সুরা গাফের পঞ্চান্ন নম্বর আয়াতে নামাজ হওয়ার আগেই এই আয়াটিতে এসেছে আপনার রবের প্রশংসা করুন সকাল এবং সন্ধ্যা তো সকালে সন্ধ্যায় ওনারা কিছু নামাজ পড়া অভ্যাস করেছেন প্র্যাকটিস করেছেন এবং সেই প্র্যাকটিসটা ফরজ ছিল নাকি নফল ছিল কিন্তু উৎসাহিত করা হয়েছে এটা নিয়ে অলামেকেরামের মধ্যে বিভিন্ন মতামত এসেছে যাই হোক ওনারা নামাজ পড়তেন কিছু এই কথাটা সবাই একমত এবং পাঁচ অক্টো পড়তেন না তখনও যেহেতু ফরজ হয়নি এবং এই নামাজ পড়তে গিয়ে ওনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে কারণ গোপনীয় দাবাত চলছে এই মুহূর্তে দাবাতটাকে গোপন রাখা নামাজকে ওনারা গোপন রেখেছেন ঘরের মধ্যে যাদের একলা ছিলেন সেখানে পড়তেন বাড়িতে যদি আরো কিছু সদস্য অমুসলিম থাকে ওখানে পড়তেন না মাঝে মাঝে জামাতে পড়ার জন্য ওনারা লুকিয়ে লুকিয়ে পড়তেন একটু বাইরে চলে যেতেন পাহাড়ের পাদেশে পড়তেন যাতে কেউ না দেখে কারণ রসুল সাল্লাম স্ট্র্যাটেজিক কারণে এই দাবাতি কাজের প্রাথমিক যুগটাকে তিনি চ্যালেঞ্জের মোকাবেলায় নিতে চাননি যেভাবে পরবর্তী পর্যায়ে চ্যালেঞ্জ এসেছে সংঘর্ষ চ্যালেঞ্জ হয়ে যায় তাহলে ইসলামের উপরে টিকে থাকার মতো এবং কোন কাজ করার সুযোগ পাওয়া যাবে না এই জন্য তাতে কেউ না জানে ওনারা এভাবে গোপন রেখেছেন এবং এই গোপন রাখার অবস্থায় তিনি অনেক কাজ করেছেন তিনি সেখানে সাহাবিদেরকে এক নম্বরে নিরাপত্তার কারণে তাদের কারো জীবন নিরাপত্তার ভিতরে না পড়ুক কোন কষ্টে না ওনারা না প্রয়োজন আস্তে আস্তে ইসলাম নতুন মুসলিম গুলোর মধ্যে কিছু আরো লোক ইসলাম দিকে ঢুকুক এই তিন বছরে প্রায় চল্লিশের মতো লোক ইসলাম কবুল করেছেন এই গোপন অবস্থায় আহ তারপরে ওনারা যখন গোপনে নামাজ পড়তেন কমপ্লিটলি নামাজটাও গোপনে পড়েছেন এবং ওনারা কোন অবস্থাতেই তের পেতে দেননি যে ওনারা মুসলিম হয়েছেন ইসলাম কবুল করেছেন রসুলা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছিলেন এবং সেখানে একজন সাহায্য আনহু কয়েকজন সাহাবিকে নিয়ে মক্কায় পাহাড়ের ঠিপায় নামাজ আদায় করছিলেন আর ওই সময় মোশ্রেকদের কয়েকজন তাদের কাছে আঘাতে মোশ্রেকদের একটা লোক আহত হয়ে গেল এবং কিছু কনপারে মারাও গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল কিন্তু এই ঘটনাটা সে যখন মারা গিয়েছে এটা ওইখানে রয়েছে আর এটা কেউ পায়নি কিভাবে কেমন মারা গেল যার ফলে সংঘর্ষের রূপ আর নিতে পারেনি এখন এই দাওয়াতি কাদের একটা মার্কাজ ছিল প্রথমে তো নবী করিম সাল আলহ সাল্লাম উনি খুব প্লান করে করে দাওয়াতি কাজ করেছেন প্রথমে দাওয়াতি কাজের মার্কাজ ছিল ওনার নিজের ঘর খাদিজারি আল্লাহ আনহাবিয়র পরে যে ঘরে তাঁকে নিয়ে থাকতেন এখানে সীমিত সংখ্যক সাহাবিকে তিনি করলেন সে ঘরটার নাম হলো দারুল আর কামনে আবিল আরকাম। ওনার ঘরকে উনি টার্গেট করলেন এবং সেখানে ওনারা মার্কাজ বানালেন এবং এই মার মধ্যেই ওনারা দাওয়াতি কাজ করতে থাকলেন এই জরুরি মাসাইল দাওয়াত নবী করিম সাল্লামকে সরাসরি দেখা ওনার কাছ থেকে তালিম নেওয়া এই হলো প্রথম মাদ্রাসা ইসলামের দারুল আরকাম আবিল আরকাম এই প্রথম মাদ্রাসা আর শিক্ষককে ওনাদের অনেকেই খা তিন জন খলিফাই এর ভিতরে আছেন আসার মোবাসার সবচেয়ে বেশি সংখ্যক নাম্বার এর ভিতরেই পড়ে গেছেন এই এত সুন্দর আর এখানে সিলেবাস কি আল্লাহর কাছ থেকে নাজির হাওয়া এ কোরআন আল্লাহ আর ছাত্ররা হচ্ছেন সাহাবি কেমন এটা ছিল এই ইসলামের প্রথম ভিত্তিকে আল্লাহ এইভাবে মজবুত করেছেন এই আরকের ঘরটা কেন তিনি চুজ করেছেন এক নম্বরে এত লোকেরা খেয়াল করবে না আবেরা জেলা ঘর হলে তো সমস্যা আছে তারা জানে যে নবী মোহাম্মদ সাল্লা ওনার বেশি সম্পর্ক আছে এবং উনি একজন মুরব বিকেশের মানুষ ইয়াং মানুষ ইসলামের ব্যাপারে তার কাছে তার কোন চ্যালেঞ্জ হতে পারে এটা তারা খেয়াল করে নেই আর একজন নাম করা ছিলেন না। হচ্ছে আরো বৈশিষ্ট্য আছে তিনি হচ্ছেন কবিলা বনি মখজুম থেকে কড়াই সে মধ্যে অন্যতম একটি ট্রাইব অন্যতম একটি উপগোত্র হচ্ছে বনি মখজুম তাদের তাদের সঙ্গে আবার বনি হাশেমের কিছু সংঘর্ষ যুদ্ধ হয়েছিল জাহিলি জমানায় এখন নবী মোহাম্মদ সাল্লাহ আসালাম বনি হাসেম থেকে আর আরকাম হচ্ছেন তাদের একরকম দুঃশন বনি মখজুম থেকে কাজেই এখানে মোহাম্মদ সাল্লামের সঙ্গে ওনার দুঃমন কবিলার একটা কোপারসন হতে পারে উনি ওখানে যেতে পারেন এটা কারো মাইন্ডে আসবে না নবী করিম সাল্লা কিভাবে স্ট্র্যাটেজি ঠিক করেছেন তাওাতি কাদের এটা একটি অন্যতম কারণ ছিল তিনি তিনি বয়স কেবল ছিল ষোলো বছর এত ছোট বয়সে মক্কার আবু জহালা এগুলাকে দেওয়ার কথা না কাজে এটা তারা খোঁজখবর রাখার চিন্তাও করেনি ইত্যাদি কারণে তিনি এই ঘরটাকে বেছে নিয়েছিলেন এবং সেখানে তিনি কিভাবে কাজ করেছেন সাহাবিদেরকে তিনি চেষ্টা করেছেন যে বিভিন্ন কবিলার থেকে সাহাবিদেরকে কিভাবে নিয়ে আসা যায় একটি গোত্র দুইটি গোত্র থেকে আনলে ওরা আবার টার্গেটের শিকার হয়ে যাবে কারণ এই দাওয়া তো অল্প কিছুদিন গোপন থাকবে পরে এক সময় তো প্রকাশিত হয়ে পড়বে তখন যেন যদি আক্রমণ করে তাহলে সব কবিলার থেকে যদি লোক থাকে তাহলে প্রত্যেক কবিলা আবার তাদের একটা জাতীয়তা ছিল তখন জাতীয়তাবাদ গোষ্ঠীগত একটা বিষয় ছিল এখনো দেখেন গোষ্ঠ নিয়ে দাঙ্গা লড়াই হয় লোকেরা যদি এই সমস্ত কারণে প্রায় তিনি করাই বড় বড় কবিরা লোকগুলো সবগুলো থেকে তিনি খুশি খুশি করে টার্গেট করে নিয়ে এসেছিলেন এই চল্লিশ জনের ভিতরে এরপরে তিনি একসঙ্গে মাঝে মধ্যে বসেছেন কিন্তু তিনি তাদেরকে নিয়ে কসড়ার ব্যবস্থা করেছেন জন দুইজন তিনজন চারজনকে নিয়ে গ্রুপ বানিয়ে দিয়েছেন রাখেন নাই তারা নিজেরা নিজেরা বসে যে ভালো পড়তে পারে কোরআন শরীফ অন্যদেরকে কিভাবে শিখাবে এরকম করে করে তাদেরকে বসে বসে মাঝে মধ্যে ভাগ করে দিয়েছেন যেখানে থেকে এখনো যারা ইসলামের কাজ করে তারা বিভিন্ন ইউনিট বিভিন্ন এই লেভেলে তারা বসে এই আইডিয়া কিন্তু একটা সুন্নতি আইডিয়া নবী করিম সাল আলামের দাওয়াতির কাছ থেকে এটা এসেছে এবং সাহাবিদের মধ্যে কেউ কেউ যখনই ওনারা ইসলাম কবুল করেছেন কাজকর্ম করা ওপেনলি সময় পেতেন না তো কিছু গরিব সাহাবিদের সঙ্গে ধনী সাহাবিকে জুড়ে দিয়েছেন যাতে করে তাদের ভিতরে কো অপারেশন হয় এবং একজন দুর্বলকে বা গরিবকে ধনী বা যিনি শক্তিশালী আছেন তিনি যাতে করে তাকে হেল্প করতে পারেন এভাবে করে তিনি ভিত্তিক তিনিাতি কাজ করেছেন এভাবে চলল প্রায় এখানে মেইনলি কোন দাবাতি কাজের বিষয় টপিক কি ছিল তখন বিভিন্ন এত শিখার দরকার হয় নাই কারণ ইসলামের অনেক কিছু রোজার হুকুমও আসে নাই নামাজের হুকুমও আসে নাই পাঁচ বক্ত ফরাজ নামাজে এমনি সামান্য সকাল সন্ধ্যার কিছু নামাজ এরপরে এখানে সুদ অর্থনীতি সমাজমিতি জাকাত এগুলো কোনোটারই আলোচনা নাই বেইনিকোর আন আর আকিদা মজবুত ইমান তা এইদ রেসালাত আেরাত এই ইমানই এই তার হয়েছে এবং আমলি জিন্দিগিতে আল্লাহর সঙ্গে সম্পর্ক আখেরাতের ব্যাপারটা তাদের মন মগজে ঢুকিয়ে দেওয়া এবং তাদের আমল আখলা চরিত্র ব্যক্তিগত আমলি জিন্দিগি এগুলোর দিকে ফোকাস করা হয়েছে যেটা ইসলামের কাদের জন্য যারা ইসলামের কাজ করবে দা ইল আচরণ যেন না হয় এখলাস যেন বেশি করে সৃষ্টি হয়ে যায় আখেরাতের আখেরাত মুখী চিন্তা যেন থাকে দুনিয়াবে চিন্তাতে যেন তাদেরকে পেয়ে না বসে এভাবে করে তিনি সেই তার কাজ সেখানে করেছেন এই সময় যে সুরা গুলা বৈশিষ্ট্য ছিল কি বিশেষ করে যেগুলো মাক্কি জিন্দিগিতে নাজির হয়েছে ছোট ছোট আয়াত আর কবি আরব দেশে কবিতার প্রভাব ছিল এই প্রথম আয়াতগুলো কবিতার মতো সন্দেহ সন্দেহ মিলানো আল্লাহ কুমু আলহামদুল্লাহ ইয়া কেন আবু দোয়া ইয়া কেন সবগুলা এভাবে মনে যেন সুরে সুরে মিলে এরকম করে নাজির হয়েছে আল্লাহার পরিচয় বেশি করে তুলে ধরা তার হৃদের কথা কারণে ভর্তি হয়ে আছে সমাজটা আগে তো মন ঢুকাতে হবে তারপরে এই নবীর কথা আল্লাহ নই নবীকে মনে প্রাণে বিশ্বাস করা এবং তার অনুসরণে তার প্রত্যেকটি কথাকে গ্রহণ করার এই মানসিকতা তৈরি করা তাও হৃদের পাশাপাশি রেসাল এরপরে আশেরাত মুখী করা এই তিনটি বিষয় ছিল এবং যেগুলো তাদের আমলি জিন্দিগিতে বিশাল পরিবর্তন নিয়ে এসেছে এভাবে করতে করতে এক পার হয়ে গেল এখন এর মধ্যে তাদের কাছে কিছু খবর গিয়েছে কিনা আবু জাহাল আবুল আহ কাছে কিছু একটা চলতেছে মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম এবং তার লাইনে কিছু লোক মোটামুটি তারা ওনারা নির্জনের মতো নড়াচড়া করেন পরিবর্তন হয়েছে কিছু না কিছু কি তারা তার পায় নাই তার পেয়েছে পেয়েও তারা ওই দেখলাম ওখানে এক জায়গায় নামাজ পড়তে গিয়ে সেখানে একটা অঘটন ঘটে গেল কিন্তু এছাড়াও তারা ট্যার পেয়েছে যে কিছু একটা বোধ হচ্ছে কি হচ্ছে পুরো বুঝতে পারছে না কারণ রাসুল্লাহ গোপন রেখেছেন কয়জন ইসলাম কবুল করছে তাও তারা জানে না কোথায় বসে তাও তারা জানে না কিন্তু কিছু একটা নড়াচড়া ট্যার পায় এখন ট্যার পাইলেও তারা মনে করেছে যে এর আগেও যেমন আমরা শুনেছিলাম সিরাতে পাকের আলোচনার প্রথম দিকে উমাইবিন আবি সল তারা মাঝে মাঝে বক্তৃতা করেছে তাই না আপনারা শুনেছেন এখানে যে সেখানে বলছে যে দেখো এক আল্লাহ আছেন তার দিকে আসো তো ওনারা তো নবী না কিন্তু ওনারা নবী ইব্রাহিম কাছ থেকে পাওয়া সামান্য তৌহিদকে ধরে রেখেছিলেন হানিফ হিসাবে এখানে সেখানে কথা বলেছেন তারা হয়তো মনে করে এইরকম একটা এত বড় চ্যালেঞ্জ না তার সাথে আবহাওয়া চলাও করে এটাও তারা মনে করেনি যে এমন ইসলাম নামে কিছু একটা বিরাট কিছু ঘটতে যাচ্ছে এটাকে তারা তবে অপেক্ষায় আছে যদি বেশি কিছু ঘটে তাহলে তারা কি করবে এই অবস্থায় প্রায় তিনটি বছর অতিক্রম হলো এবং ইতিমধ্যেই এই চল্লিশ জন বা তার মানুষকের মধ্যে একটা বড় জমাত সৃষ্টি হয়ে গেছে এরকম হতে হতে এখন আল্লাহতালা এবার আয়াত নাজুল করে দিলেন যে মোটামুটি গ্রাউন্ড একরকম তৈরি হয়েছে প্রাথমিক কাজের ভিত্তি প্রস্তর হয়েছে এখন আসল কাজ করতে হবে আসল কাজ সারা দুনিয়া একসঙ্গে নয় আগে মোহাম্মদ সাল্লাম নিজের কবিলা এবং আশেপাশের কবিলাগুলো জ্ঞাতি গোষ্ঠী আত্মীয়তা সম্পর্কে যেখানে আছে সেখানে আগে উনি এই কাজ শুরু করে আল্লা তালা নাজির করলেন এই প্রথম হয়ে গেল আপনার যারা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন রয়েছে আপনার জাতি গোষ্ঠী যারা আছে বংশবমিয়াদের ভিতরে যারা পড়ে এদেরকে আপনি দাওয়াত দেওয়া শুরু করেন এদেরকে সতর্ক করা শুরু করেন জানা আর মধ্যে যারা অলরেডি ইতিমধ্যে আপনার অনুসরণ করেছে তাদের জন্য আপনি নিজেকে নম্র করুন তাদের সঙ্গে আপনি ভালো আচার ব্যবহার করুন তাদেরকে আপনি মায় মহব্বত দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন সুরা সোহার দুইশো চোদ্দ দুইশো এই আয়াত নাজিল হলো বিশেষ করে দুইশো ও আনদের আসি রাতে আপনার নিকটস্থ আত্মীয় স্বজন জাতি গোষ্ঠীর লোকদেরকে আপনি দাওয়াত তিনি প্রকাশ্যভাবে দেওয়ার আগে এখানে তিনি দুই ভাগে ভাগ করলেন এক ভাগে একদম নিজের বনি হাসেম লোকজনকে আবার তিনি পরবর্তী পর্যায়ে কোরআদের অন্য অন্যদেরকে ডাকলেন এই বিষয়ে হাজিস এসেছে সেটা হচ্ছে যারা আছে আবু তালেব থেকে শুরু করে ওনাদের সবাইকে ডাকলেন সেখানে আবু আহাবো ছিলেন কারণ আবুল তো ওনার একদম ঘনিষ্ঠ চাচা এভাবে করে তো এখানে যখন তিনি ডাকলেন প্রায় আনুমানিক পঁয়তাল্লিশ জনের মতো তার হাজির হল এটা ঘরোয়া পরিবেশে বাইরের কাউকে না নিজস্ব গোষ্ঠীর বিচারে আচ্ছা আহ নবী করিম সাল আলী বা যখন একটু দাওয়াতি লাইনে কথা বললেন যে আল্লাহ তারা ওনাকে এ নব্ব দিয়ে পাঠিয়েছেন আহ্বান জানালেন এরপরে আরো তোমার চাচার গোষ্ঠীর লোকজন আছে। এত মুরব্বী থাকে তুমি এই নতুন এক জিনিস নিয়ে আবার এখন শুরু করেছিস এই কাজ এগুলা ছাড়ো তুমি চাচা কথা শুনো তাদের তরিকায় তুমি থাকো এখন সে বলল দেখো তুমি যে দাওয়াত নিয়ে এসছো এটা যদি এখন তুমি শুরু করে দাও তাহলে তুমি তোমার এই চাচার গোষ্ঠীর সবাইকে বিপদে ফেলবা এত আরবদের সঙ্গে যুদ্ধ করার মতো এই সমস্ত আরবদের কালচারের বিরুদ্ধে তুমি এসে নতুন করে যে আহ্বান জানাবা এটা সবাই খেপে যাবে এবং সবাই একযোগে আমাদের গোষ্ঠীকে আক্রমণ করবে এবং হামলার শিকার বানাবে কাজেই এইগুলা না করা তোমাদের ঠিক হবে না তুমি এগুলো ছেড়ে দাও আহ তুমি এই সমস্ত কথা তার বলো না বন্ধ করাই বলো এগুলা একান্ত ঘরোয়া পরিবেশের কথা তিনি সুবিধা করতে পারলেন না রসুল কিন্তু তিনি থেমে যাননি ওনার ভিতরে কাজ করছে যে আল্লাহ আখরা কি করা যায় আবার ডাকলেন আরেকবার ডাকার পরে আরেকটা কায়দা করে তিনি একদম খোদবার আকারে কথা বললেন আলহামদুলিল্লাহ আহমদ হু আস্তাঈমেন এরপরে বললেন যে যে ব্যক্তিকে আল্লাহ কোন কিছুর দায়িত্বশীল করেন কোন পরিবারে দায়িত্ব দেন বা কোনো গরু ছাগলের রাখালগিরি করা দায়িত্ব দেন যে কোন দায়িত্বশীল করেন তার উচিত তার দায়িত্বের আন্ডারে যারা আসে তাদেরকে সতর্ক করা তাদেরকে ছেড়ে না দেওয়া তাদের ব্যাপারে দায়িত্ব পালন করা আল্লাহর কসম করে বলি আমি সত্য কথা বলতে বাধ্য যে আপনারা আমার খাস লোক একান্ত আপন গোষ্ঠী আল্লাহ তালা আমাকে আপনাদের কাছে রসুল করে পাঠিয়েছে খাস করে আপনাদের জন্য আর বাকি আম তো সারা দুনিয়ার মানুষ আছে কামাতা নামুন তোমরা আপনারা কি মরবেন না একদিন একদিন কিন্তু মনে রাখেন মরতে হবে যেভাবে আপনারা ঘুমান এরকম করে ঘুমটা যেরকম ভাবে নিশ্চিত ঘুমাতে হয় মৃত্যুটাও হবে মরতে হবে ওলা তুব আসুন না কামাতাস্তায় আর যেভাবে আবার ঘুম থেকে উঠেন এইরকম আমল করছেন সারা জীবন যে সমস্ত কর্ম করলেন এগুলার হিসাব নেওয়া হবে ওই নেহাল যান না আবেদন নার আবাদান আর হিসাবের ভিত্তিতে হয়তো জান্নাতের ফয়সলা হবে চিরদিনের জন্য। অথবা কারো জাহান নামের হয়ে যাবে চিরদিন থাকতে এই দুই ঠিকানার এক ঠিকানায় কিন্তু কিছু শুভাকাঙ্ক্ষি ফল আবু তালেব মা হাবু ইলাই নাম আবোনা মোহাম্মদ তোমার সাহায্য করা যে আমাদের কাছে কত পছন্দের কাজ কত প্রিয় কাজ যে কোনো উপদেশ যে কোন ভালে আমাদের চেয়ে কে বেশি বুঝে তো এগুলো সব ঠিক সত্যি ও ভাতিজা হাউলাই বনু আবি কে এই যে এখন তোমার কিছু চাষা চাচা সবাই জমায়েত হয়েছে আমি তো তাদেরই একজন তাদের সঙ্গে আমাকে উঠা বসা করতে তাদেরকে নিয়ে চলতে হয় ও আনা ওনা আমি তো তাদের সঙ্গে চলতে হয় তাদেরকে বাদ দিয়ে তো কিছু করতে পারি না তাদের বিরুদ্ধেও যেতে পারি না যদিও আমি তুমি যেটা চাও সেটা করতে আমার কতই না মনে চায় ফানিহি ঠিক আছে ভাতিজা এরা না শুনলেও আর আমিও তাদের সঙ্গে এখন এ সংঘর্ষে না গিয়ে যেহেতু আমাকে তাদের সঙ্গে থাকতে হয় আমাকে বাদ দাও দিয়ে কিন্তু হুকুম তোমাকে করেছে তোমার প্রভু কাজ চালিয়ে যাও কসম আমি তোমাকে চতুর্দিক থেকে সাহায্য করব। তোমার জন্য আমি তোমাকে থেকে ক্ষতি না করতে পারে আমি সেই জন্য আমি চেষ্টা ধর্মটা সারতে আমি পারছি না এই যে সবাইকে নিয়ে ওই দিনের মধ্যে আসি এই জন্য আমি পারছি না কিন্তু তোমার জন্য যা করা লাগে আমি করবো এখন আবুল্লাহ কি হয় কথা শুনে আবুল্লাহাব এটা আবু তালেবের এই অ্যাপ্রোচ বলেন যে একটা খারাপ পদ্ম তিনি আসলো দেখো তো এটা একটা কোনো কথা হইল তিনি মুরব্বী হিসাবে থামানোর দরকার ছিল তিনি আরো তাকে উল্টো আর উৎসাহিত করলেন খুদ আলাই হে কামড়ানি এখন দেখা এইরকম আমি আবু তালেবের সঙ্গে একমত না এখনই একে থামাইতে হবে বাতি দেখি মোহাম্মদকে তা আমরা না থামাইলে অন্যরা চড়াও হবে সে আক্রমণের শিকার হবে আমরা আক্রমণের শিকার হব আবু তাহলে তখন আবার মন্তব্য করলেন আবুল্লাহবের অল্লাহ হেলাম না আহ মা বাকি না শোনো আবু রাহাব আমার কথা হলো এই যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিটাকে সাহায্য করব এখন এই হলো পারিবারিক পরিবেশে ঘরোয়া পরিবেশে আপন গোষ্ঠীর মধ্যে দেওয়া এবারে গোষ্ঠীতে আরো বড় কড়াইশের যত বুতুন আছে যত আরো প্যাট আছে বাতন মানে প্যাট কড়াইশের প্যাট ভাগ হয়েছে না আরো উপগোষ্ঠী উপকবিলা হয়েছে এদের কি নিয়ে সবাইকে ডাকার জন্যে তিনি কি করলেন সাফা পাহাড় উঠলেন উঠে যে সাফাতে আমরা এখন সাই করতে যাই কোনো কোন রেওয়ায় দাবালে আবি কোবাইস এসেছে ওই পাহাড় একটাই ধরনা না খুব বেশি উঁচু পাহাড় না টিলার মতো আর কি এখানে একটু উঁচু ছিল ওখানে একটু উঁচু ছিল তো কোনোটার নাম আবু কোবাইস কোনোটার নাম সাফা পাশাপাশি কাজী একই এলাকা আপনি বলতে পারেন সেখানে তিনি উঠলেন উঠে তিনি ডাক দিলেন ইয়া সবা হাহ সকাল সকাল যেতে উঠতে কোনো গুরুত্বপূর্ণ খবর বিপদ আপদের খবর কোন দুঃমনের আক্রমণের খবর ইত্যাদি দিতে হলে তখন এই পাহাড়ে সবাই উঠতেন সকাল সকাল উঠতেন কারণ সকালে সবাই ঘুম থেকে যখন উঠে তখন দুনিয়াটা একটু ঠান্ডা থাকে দোড়া দড়ি চিল্লা চিলি হওয়ার আগে নীরব থাকে আওয়াজটা তখন দূরে যা সবাই প্রত্যেকে ঘুম থেকে উঠে মোটামুটি গুরুত্বপূর্ণ খবর দিতে হলে তিনিও বেছে নিলেন এই টাইমকে এবং তিনি বললেন এই সকাল সবাই তোমরা এদিকে আস সকালে জরুরি খবর আছে তিনি কবিরাজগুলোকে নাম ধরে ধরে ডাকলেন তিনি ডাকলেন ইয়া বনি আদি এভাবে করে বনি উমাইয়া প্রত্যেকটি কবিলাকে ডাকলেন সবাই আসো সবাই আস অত্যন্ত জরুরি খবর আছে সবাই যখন জমা হয়ে গেল এমনকি কেউ কেউ যে আসতে পারেনি তাদের কবিলা থেকে বা ঘরের যিনি কর্তা তিনি আসতে পারেননি তার কাজের ছেলে হলে কেউ পাঠাইয়াছিলেন এই শুনে আর জরুরি কি খবর আছে যে অসুস্থ সে আসতে পারেনি তার পক্ষ থেকে কাউকে পাঠিয়েছে সবাই আসলো আবু আহবু আসলো সমস্ত কবির লোকেরা আসলো তখন তিনি সবাইকে লক্ষ্য করে বললেন লাও করা আর এই তুকুম লাউ আখবর তুকুম আর না খাইলেন বিলাদি তুড়ি দেন তুগাইয়েরা আকুন তুমস দেখেই আমি যদি বলি ওই পাহাড়ের পেছরে দেখা যায় না কিছু কিন্তু আমি যদি বলি আমি দেখেছি বিশাল এক অশ্বারোহী বাহিনী বাহিনী ঘোড়া টড়া নিয়ে হাজির হয়ে গেছে এই মুহূর্তে আমাদের এই জনপদে হামলা করে সবাইকে মেসাকার করবে আমাদের সমস্ত লুটপাট করে নিয়ে যাবে আমাদের মহিলাদেরকে অত্যাচার করবে এই খবর যদি আমি এখন দেই তোমরা কি সবাই আমার কথা বিশ্বাস করবে কলুন তারা বললেন অবশ্যই বিশ্বাস করব করবো না এই পর্যন্ত তোমার ব্যাপারে কোনো খবর আমরা মিথ্যা পাইনি যা কিছু কোনদিন বলেছ সব সত্য বলবা এটাই আমাদের বিশ্বাস পর্যায়ে যেটা তারপরে তিনি বললেন আমি আপনাদেরকে সাবধান করছি যে আল্লা আপনাদের সামনে আল্লাহ আল্লাহতালা এক বিরাট খবর দিয়ে আমাকে পাঠিয়েছেন যে যদি এই দিয়ে সেরেক না ছেড়ে এবং আল্লাহর কাছে না এসে এক আল্লাহর বাদে আমরা না করি তাহলে আল্লাহর আজাবে সবাই হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাব এবং আখরাতে আমাদের জন্যে আল্লাহর কাছে আর কিছুই থাকবে না আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই এক আল্লাহর খবর দিতে এসেছি সমস্ত মূর্তিগুলো এগুলো মিশা এগুলো কোন মাবুদ হওয়ার উপযুক্ত কিছুই না এরা আল্লাহর ইবাদত করতে হবে তার জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে খবর দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই বিশ্বাসের দিকে তারপর তিনি এই যখন বললেন বলার সঙ্গে সঙ্গে আবুল্লাহাবাহ জামা তেনা হে তোমার প্রতি অভিশাপ বর্ষিত হোক সারাটা দিন ধরে গন্ডগোল করে দিল এবং একটা হইট সৃষ্টি হয়ে গেল কিন্তু কেউ আর কোন কথা বললো না কারণ তারা তো হতবাক এই লোক জীবনের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। তারা হয়তো চিন্তা করছিল তাদের চিন্তা জন্য করতে না পারে আবু এই বৈঠকটাকে ভেঙ্গে দিল হইচই করে দিল সৃষ্টি করে ফেললো কিন্তু এটা কারো কারো দিলে হতে ঢুকেছে পরবর্তী পর্যায়ে এই জিনিস হয়তো কাজ করেছে এই মুহূর্তে না করলেও সে যে এই অভিশপ্ত হওয়ার কাজ করলো সবাই চুপ করে থাকলো এটা প্রমাণ হয় নবী করিম সাল আলী আসাল্লাম ঠিকই আহ তিনি সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এতে কোনো সন্দেহ নাই এখানে নিয়ে বিষয় হচ্ছে নবী করিম সালাম দাওয়াত যেখানকার কথা সবার কাছে পৌঁছে তাহলে পৌঁছানোর কাজে বর্তমান জমানায় এত উঁচুতে উঠার আগে না বর্তমান জমানায় পৌঁছানোর কাজ কি মিডিয়া মিডিয়ার মধ্যে মাইক আছে মিডিয়ার মধ্যে একটু মঞ্চ আছে স্টেজ বানায় উঁচু জায়গা আবার মিডিয়া এখন হলো মোবাইল ফোন আছে বিভিন্ন রকমের ফেসবুক থেকে শুরু করে ইউটিউব ইন্টারনেট এরপরে পত্রপত্রিকা রেডিও টেলিভিশন এসব কিছু কিন্তু ওই সময় ছিল না বিদায় যেটা ছিল তিনি সেটা সর্বোচ্চ ব্যবহার করেছেন দুই নম্বর হচ্ছে যে তিনি নিজের আপন লোকদেরকে জ্ঞাতি গোষ্ঠীকে ডেকেছেন ওই যে প্রথমে তার ঘরে পরে আবার সাফাই উঠে এখানে আমরা একটা জিনিস শিখি দাওয়াতি কাজের জন্য আগে কোন দিকে নজর দিতে হবে নিজেদের ঘরের দিকে নিজেদের ঘরের পরে গোষ্ঠীর দিকে যাইতে হবে ওইখানে আপনার একটা প্রভাব আছে আপনার দায়িত্ব বেশি আছে তু আনফুসাকুম ওয়াহিক আমাদের মধ্যে অনেকে দাওয়াতি কাজ করে বাইরে বাইরে দাওয়াতি কাজ করে ঘরের মধ্যে সুবিধা নাই ঘরের মধ্যে দাওয়াতি কাজ করতে ভালো লাগে না বাইরে করতে খুব ভালো লাগে এরকম আসে কিনা আমাদের মধ্যে তাহলে নবী করিম সালাম তার পাশাপাশি হ্যাঁ আমরা বাইরে দাওয়াতি কাজ করব। তাহলে এভাবে নবী করিম সাল আলী আসসাল্লাম দাওয়াতি কাজের জন্য একটা সুন্দর স্ট্র্যাটেজি নিলেন যদিও তিনি জানেন যে এখানে শুধুমাত্র ওনার বংশের জন্য ওনাকে পাঠানো হয় নাই আল্লাহ ওনাকে পাঠিয়েছেন সারা পৃথিবীর জন্য ইল্লা এরপরে আল্লাহ কাছে তিনি এই দাওয়াতি কাজ করলেন করার পরে এখানে থেমে গেলেন না এরপরে আস্তে আস্তে তিনি সুযোগ নিতে থাকলেন মক্কার বাইরে থেকে যদি লোকজন আসে কোরাইয়ের বংশগুলোর উপগোত্রের বাইরে লোকেরা আসলে তাদেরকে তিনি অ্যাপ্রোচ করেন কারণ আল্লাহ তালা পরে আরেকটি আয় নাজিল করলেন সুরাল হেজরের আপনি নম্বর কাজকে ছড়িয়ে দেন গ্লাস যদি হাতে নেন এই গ্লাসটা এটাকে আমরা ওয়ালের মধ্যে মারেন জোরে কি হবে এটা ছড়িয়ে যাবে ছোট ছোট করা হয় চতুর্দিকে ছড়িয়ে যাবে ফাসদা এমন একটা পাওয়ারফুল ওয়ার্ড আল্লাহ ব্যবহার করছেন এই দাওয়াতকে ছড়িয়ে ছিটিয়ে দিন জোরে আপনি দাওয়াতি কাজ করতে থাকুন এই প্রকাশ্য দাওয়াতি আরেকটি পর্যায়ে আল্লাহ আরেকটি আয়াত নাজিল করলেন এবং সেখানে তখন তিনি দাওয়াতি কাজ কিভাবে করা শুরু করে দিলেন তিনি বিভিন্ন ভাবে তাদেরকে এক নম্বরে তহেদের দিকে ডাকলেন তহেদের দিকে ডাকতে হলে এই লাত মানত হবল অজ্জা এগুলার কোনো ক্ষমতা নাই কোন শক্তি নাই এগুলোর দাওয়া তিনি বেশি বেশি করে বারে দিয়েছেন হ্যাঁ এগুলার তারপরে তাদেরকে তিনি আহ আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন আল্লাহ বললেন যে ওনাকে হিম্মত দিচ্ছেন এই সুরাল হেজর আরও যে ফার্স্ট ডাবি মা তু উমার যে বিষয়ে আপনাকে হুকুম করা হয়েছে দাওয়াতি কাদের আপনি করতে থাকেন ছড়িয়ে দিন এই কাজকে আপনি জোরে সোরে করেন থেকে আপনি নিজেকে মুখ ফিরিয়ে নেন তারা বাধা দেয় আবুল আহাব আপনাকে থামায় ইত্যাদি শোনার দরকার নাই আপনি জোর সরি কাজ চালিয়ে যান করবে বিদ্রুপ করবে আপনার বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দিবে আমি এগুলার দায়িত্ব নিচ্ছি আপনার হেফাজতের দায়িত্ব আছে আপনি কাজ করে যান আল্লা দিন যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো মোগাড় করে নিয়েছে তারা জানতে পারবে বুঝতে পারবে কি ভুল তারা করছে আপনার দিলে খুব কষ্ট লাগে তারা কি কি কথা আপনার বিরুদ্ধে বলে আপনার বিরুদ্ধে বিভিন্ন প্রপাণ্ডা চালিয়েছে এখন তিনি দাবাতি কাদের প্রচার করেন আর তারা প্রচার করে কি ওনার কুচ্ছা ওনার বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা প্রচারে লেগে গেল উনি দাওয়া দিচ্ছেন তারা এখন ওনার বিরুদ্ধে কুচ্ছা রচনা বিভিন্ন কাহিনী যোগার করে ওনার বিরুদ্ধে শুরু করে দিল তারা বাইরে যাওয়ার আগে সর্বপ্রথম তারা আসলো আবু তালেবের কাছে আবার আবু তালেবকে আবার ধরলো আবু জহাল আবুল হাব এসে এবং তাদের বড় বড় লিডার গুলো এসে বললো ই আবু তালেব ইনা আপনি তো জানেন এই আপনার ভাতিজা আমাদের মানে কিছু করার শক্তি নাই তোমাদের কথাও শুনতে পায় না তোমাদের কোন দরখাস্ত কবল করতে পারে না তাদের হাতে ভালো মধ্যে কোনো ক্ষমতা নাই এই কথা বলে এখন গালিগালাজ হয়ে গেছে ওকে ও আিনা আমাদের দিনের ব্যাপারে কুচ্ছা রটনা করে আমাদের দিনের ব্যাপারে রিলিজিয়াস হেটেড ছড়িয়ে দেয় ধর্মীয় বিদ্যাস সৃষ্টি করছে ও সাফা আহ না আর আমাদের যা পূর্বপুরুষ যারা মুরব্বীরা ছিলেন এত জ্ঞানী গুণী লোকেরা যারা মূর্তি পূজা করে গেলেন তাদেরকে সবাইকে এখন উনি বেকুম মনে করছে তারা মানে যেন কিছুই বুঝে নাই সে অনেক কিছু বুঝে ফেলেছে কত বলে বেআলাল আমাদের বাপদাদা সবাই গমরাহ ছিল সেই কথা বলতে চায় থামান না হলে আপনি তার থেকে হাত ছড়াইয়া নেন আমাদের মধ্যে দেন আমরা তাকে কিভাবে সাহায্য করতে হয় সেই ব্যবস্থা করি দুইটার একটা আপনাকে করতে হবে ফা ইনাকা আলাহ মিথলে মানু আ আমরা তো জানি আপনিও তো তার ওইটার কবুল করেন নাই তো আপনি আমাদের সঙ্গ দিচ্ছেন না কেন আচ্ছা ঠিক আছে কোন রকম তারপরে নবিকারি সালামকে অবসর তিনি থামাইতে যান নাই আর তাদেরকে কোন রকমই বুঝাই বের করে দিয়েছেন মাত্র কয়েক মাস হয়ে গেল দাওয়াতি কাজ তিনি প্রকাশ্যভাবে শুরু করে দিলেন এখন সামনে এসে গেল হজের মৌসুম আসবে কয়েক মাসের ভিতরে এখন আবু জাহাল আবুলা চিন্তা করছে সামনে তো হজ সিজন আসবে মোহাম্মদ তো নাসোর বাংলা সে তো এখন হজের শুধু কাজে লাগাবে ওকে এখন কি করতে হবে তারা এখন রেডি হয়ে গেলে তাদের গ্রুপ তৈরি করে ফেললো যত দেশ থেকে হাজি আসবে কোন কোন জায়গায় ক্যাম্প করবে কে কে কোন এরিয়ায় দাওয়াতি কাজ করবে মোহাম্মদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দাওয়াতি কাজ করবে প্রচারের কাজ করবে কুচ্ছা কাজ করবে এগুলা ঠিক করা হয়ে গেল কালিমা দেখেন এমনি মুগিরা সে তাদের অন্যতম বুদ্ধিজীবী আর কি ইন্টেলেকচুয়াল লিডরা তার কাছে বলে কি করা বলো দেখি তাহলে ওয়ালিদ গোলমাল হয়ে যায় তাহলে আমাদের উদ্দেশ্য ঠিক থাকবে না সবাই এক লাইনে কথা বলবা এক স্লোগান দিবা মুখস্থ করে নাও কোন লাইনে কথা বলব কি বুদ্ধিমান দেখছেন ওকে ফাকুল সবাই বললো এতেই যখন বুঝছে তো তুমি বলো কোনটা বলতে হবে তোমার কে দেখি তখন সে বললো সে আবার বুদ্ধিমান বেশি দিয়ে তোমরা আগে দেখি প্রস্তাব করা কোনটা বললে সুবিধা হয় আমি আগে শুনি তারপরে কোনটা ঠিক হয় ওকে করে দে কেউ বললো কালু নাকুলু কাহিন আমরা বলবো সে হলো কাহিন গণক গণক গণনার কাজ করে খাত গনে হাত দেখে ভবিষ্যৎ গনে জ্যোতিষী তখন সে অলিত বলল লাহে মা কাহিন সে গণক না জ্যোতিষী না এটা কেউ বললে এই কথা বিক্রি করতে পারবে না এটা লোকেরা কিনবে না ই ক্যান সেল দিস আইনল কুহান আমরা তো কত গণক জ্যোতিষী দেখেছি কেমন তোমরা তাকে গরব বলল না জনুন তো কেউ কেউ করে না তাহলে বলবে সে তাকে পাগল অথবা জিনে পেয়েছে ভূতে পেয়েছে না হুয়াবি মাজনুন এইনাল জুন আরফ না হল মা হুয়াখানা লুজিহি ওয়াস ওয়াসী না এটা লোকেরা বিশ্বাস করবে না কারণ আমরা তো সবাই পাগল দেখেছি বা ভূতে পাওয়া লোককে দেখেছি তারা কিভাবে পাগলামি করে এবং তারা কেমন হরকত করে কেমন ধরনের নড়াচড়া করে ওয়াসওয়াসার শিকার হয়ে বিভিন্ন কাজকর্ম করে বা কথা বলে এরকম আন্যাচারাল কিছু তো মোহাম্মত করে না এটা তো লোকেরা বিশ্বাস করবে না কুফানা পুলু সায় তাহলে এক কাজ করি সে কবিতা চর্চা করে ভালো ভালো সুন্দর কবিতার লাইনে বানাই এখন বলে এটা কোরআন এই কথা আমরা চালিয়ে দিই তার ব্যাপারে এটা কেমন হয় দেখো তখন সে বলল না হুয়া বেশায় না কবিতার কথা বললেও মনে হয় চলবে না কবি কবি ভা বলেও চলবে না কারণ আরফনা শুল্লাহ মকবুদাহু মু আমরা যত রকমের কবিতার ধরন প্রকৃতি আছে সব রকমের লেখাপড়া কিছু কিছু তো করেছি শুনেছি কোনটার সঙ্গে তার কথা মিলে না তার কোরআন মিলে না হা বিশ্ব ন এটা বলে চালাতে পারব না না আপুল সাহেব তারা বলল যে আবার বলতেছে যে আমরা তখন বলি তাহলে এখন সাহেবুল জাদুকর বলবো তাহলে চার নম্বরে জাদুকর জাদুর ভেল কি তার কথার মধ্যে জাদু আছে জাদু দিয়ে লোকদেরকে পাগল করে তার দিনের দিকে নিয়ে যায় এই কথা বলবো কলমাহুয়া বেসাহের কত জাদুকর দেখেছি আমাদের সমাজে আছে ওদের তার কথাবার্তা মিলে না হামাহুয়া বেফাদিম তাদের মতো কিছু মন্ত্র পর্যন্ত সু দেওয়ার কাজ আর রসির মধ্যে গিরা দেওয়ার কাজ এগুলো তো সে করে না কোনো দিন এটাও তো কেউ বিশ্বাস করবে না জাদুকর হলে তো এগুলো করে এখন সবাই তো সব চার রকমের বুদ্ধি শেষ কয়েকটা দিলাম কোনটাই নিল না এখন কোনটা বলবো সেটা বলো সে বলে তার কথার মধ্যে একটা সুন্দর মিষ্টি ভাব আছে তার কথার মধ্যে যে মাধুর্য আছে ওয়াই আসু রাহুল্লাহ জানা ও মা তাকে তহমত দিচ্ছ তার বিরুদ্ধে অপপ্রচার করছো ধরা পড়ে যাবা ইহে তবে আমি বুঝছি আমার কাছে পাঁচ নম্বর কিছু নাই এখন তোমাদের চার নম্বর চারটা থেকে একটা নিতে হবে তো নিতে হলে আমার মনে হয় কোন রকমের ভালো জাদুকর এটা বলে চালানো দেখো এর বাইরে আর কিছু পাওয়া গেল না যা তো বলে যে এখন সে যে জাদুকর এটা প্রমাণ করবা কেমনে দলিল কি সেটা জন্য সে আবার বুদ্ধি দিল বলবা যে শেখের ইফার এ আবি তাফরিক করে পরিবারে সম্পর্ক নষ্ট করে দেয় শেহরের অরিজিনাল একটা জিনিস আছে আরবরা জানত যেটা আল্লাহ সুরা আল বাকার বলেছেন মা ইফার কবি জাদুকরদের যারা জাদুটনার বিজনেস করে তাদের অন্যতম যারা তাদের এগুলো কিনতে যায় এখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে সম্পর্ক ভেঙ্গে ফেলা এটা কোন সময় স্ত্রী স্বামীর মধ্যে করে ভাই ভাইয়ের মধ্যে করে দেয় বাপ ব্যাটা করতে পারে চাষাভাতিদের মধ্যে প্রভাব ছিল কারণ দেখা গেল যে বাপকে রেখে থেকে বের করে ছেলেকে নিয়েছে বাপের সঙ্গে এখন ছেলের বনে না কারণ এই ছেলে এখন তৌহিদে বিশ্বাসী বাপ হলো মূর্তির ইবাদত করে এই পার্থক্য করে দিয়েছে এইটা বললে হয়তো বাইনাল মার ও আখিহে ভাই ভাইয়ের মধ্যে বাইন একটা আলাদা করে নিয়ে গেছে ঠিকই আছে আমরা এখন হজের মৌসুমে যে যেখান থেকে আসে সবার কাছে আমরা এই কথা প্রচার করব আমাদের সমাজে একটা জাদুকর আছে তার কাছে যেও না তার কথা শুনলে কিন্তু তোমাদের মধ্যে অ্যাকশন রিয়াকশনটা আসল হয়ে যাবে আসল হয়ে যাবে খবরদার রাখো বিদ্যালিক হয়ে গেল করে তারপরে চারটা শোনার পরে ওয়ালিদ প্রথম দিনেই কিছু না বলে বলল যে আমার একটু গবেষণা করতে দাও একটু মোরাকাবা করি কতক্ষণ ধ্যান ট্যান করে এসে আমার মাইন্ডে যেটা ফিক্স করে সেটা তোমাদেরকে বলবো এরপরে সে অনেক ফেকের টেকের করে কয়েকদিন পরে এসে সে বললো হ্যাঁ আল্লাহ তালা সংক্ষিপ্ত আকারে বললেন ইন্দার ফাঁক এলাকা ই ফাঁকাদ্দাকার যে সে ব্যক্তি ওই লোকটি চিন্তা করতে শুরু করলো আর ঠিক করা শুরু করলো যে কোনটা বলা যায় কোনটা ঠিক করা যায় চিন্তা করতে শুরু করে দিল আল্লাহ তাকে হালাক করুক কিভাবে সে একটা কথা করলো বা একমত হয়ে বেরিয়ে আসলো আল্লাহ তাকে আবার কতল করু কোন একটা খারাপ জিনিসকে সে ঠিক করে বাই করলো থা না সে আবার সময় নিল। নিলো আবাসা সারা তারপরে সে নিজেকে অনেক চিন্তা ভাবনা করে তার চেহারাকে উল্টা পাল্টা করে কত রকমের ইয়ে করো হাত বাড়া সে পেছনে গুলো তাকাব্বর করলো করে টোরে ইত্যাদি লম্পম্প করে বেশি কিছু তো পেল না শেষ পর্যন্ত জাদু মাত্র যে জাদু খুব আসর করে যে জাদু খুব এফেক্ট করে এগুলা মানুষের কথা ছাড়া আল্লাহর কোন কালাম এখানে নাই এই কথা সে ছড়িয়ে দিলো এবং হজের সময় তাই তারা বলা শুরু করে দিল এবং আরো যে বাজারগুলো ছিল বা মেলা গুলো বসত আরব দেশে জিন মাজ ওকাদ মিজান্না ইত্যাদি মেলাগুলোতে নবী করিম সাল্লা যেতেন তার পিছনে পিছনে আবুল হাব যেত তিনি কতক্ষণ লোকদের বুঝাই যেতেন চলে গেলে পিছনজি আবুল হাব বলতো লাভ এর কথা তোমরা কোনো কথা শুনো না এ একটি সবে মানে আমাদের দিন থেকে বেরিয়ে গেছে বেদিন হয়ে গেছে সবে মানে বেদিন হয়ে যাওয়া মোরতাদ হয়ে যাওয়া কাজরা মিথ্যাবাদী তোমরা এর কোন কথা শুনো না এইভাবে করে নবীকারী ইম সাল্লাহাম সে অপপ্রচার লেগে গেল এখন তাদের যে তারা বিষয় নিয়ে বিষয়গুলিকে মানতে তারা অস্বীকার করেছে আপত্তি করেছে সেগুলোর কোন কোন জিনিস তিনি তাদেরকে শোদ্ধানোর চেষ্টা করেছেন এক নম্বরে হচ্ছে তাও ঈদের ব্যাপারে তিনি কিসের দাওয়া দিচ্ছেন তা হইতে দেওয়া দিচ্ছেন এক আল্লাহ সৃষ্টি কর্তা এক আল্লাহ কোন ভূমিকা নাই এসে কথা আল্লাহ তারা নিজে কোরআনে পাক অনেক জায়গায় বলেছেন আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন আকাশগুলোকে এবং জমিনকে কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে কে সৃষ্টি করেছেন আল্লাহ এই কথা জানার পরে হে নবী আপনি তাদের মাহুদের আর কোন কোনো তো আল্লাহ তারা কেউ সৃষ্টি করে নাই খালাস আপনার কথা যে সত্য দলিল তারাই দিয়ে দিয়েছে তারাই স্বীকার করেছে আলমুন যদিও তারা অধিকাংশ জানে না যে এই মাহবুদ এর মোকাবিলায় তাদের মবুদ কোনো ভিত্তি নেই এখন তো তাহলে তোমরা এগুলোর কেন করতে আপনি জিজ্ঞেস করেন আল্লাহ তা আল্লাহর জন্যতে একমাত্র দিন পিওর খাটি আল্লাহ কেও মানলাম আর বিভিন্ন মাহ বুদেও করলাম এটা হয় না খালেজ ভাবে আল্লা জন্য করতে হবে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে মাবুদ গ্রহণ করেছে তাদের বিভিন্ন বিষয়ে তাদেরকে হেল্প করবে উপকার করবে মনে করেছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে এদের আসলে সরাসরি কোন ক্ষমতা নাই আমরা বুঝি তবে লিবুন আল আল্লাহ জুলফা তারা আল্লাহ তালার কিছু কাছে আমাদেরকে নিয়ে যাবে পৌঁছাই দেবে যে আল্লাহ এই বেতারাকে একটু হেল্প করেন এ সুপারিস্ট করে দিবে এর দূর পর্যন্ত এখন আমাদের লোকেরা অলিয়া উলিয়াদের মাজারে যায় বলে যে উনি সরাসরি না করলে ওনার উসিলা ওনার মাধ্যমে আল্লাহ তালা আমার হেল্প করবেন এটাও দেখেন এই তরিকা তাহলে এই তহিদের ব্যাপারে তাদের আপত্তি ছিল যে এত মাবুদ না এত মাবুদ কেন সব ছেড়ে দিতে তবে এক মাহবুদ কেন আজার ইন লা ইহ আ ফেলে দিয়ে একমাত্র এক মাবুদ ধরে নিতে হবে এটা আশ্চর্য বিষয় মেনে নেওয়া যেতে পারে না অনেকেই বিশ্বাস করত না এই দুনিয়াতেই সব শেষ মৃত্যুর পরে আবার কে যে আবারকে জিজ্ঞেস করবে তারা বলতো এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন কোনদিন আমাদেরকে উত্থান হতে হবে আবার আখেরাতে উঠতে হবে হিসাব দিতে হবে এগুলো কোন ভিত্তি নাই অকল আল্লা কুমনা কাফের বলতো এই কি অপরকে অন্যান্য কবিরা লোকদের লোকেরা এখন আসতো নবী মোহাম্মদ সঙ্গে কথা শুনতে তাদের কাছে বলতে শুনছ নাকি এই এমন লোকের খবর দেব যে লোকটা বলে তোমরা নাকি মরে গেলে অস্তিত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওয়াহিয়ার আমিম হাড় গুলো গুঁড়ো হয়ে যাবে তোমাদেরকে নাকি আবার নতুন করে সৃষ্টি করা হবে আখেরাতে আবার তোমাদেরকে উত্থান করা হবে তাহলে এটাও তারা অবিশ্বাস করতো এই দুই নম্বর আখেরাতে কেমতের দিন হাসনের ময়দান এগুলো তারা বিশ্বাস করে না একজন হঠাৎ করে মানুষদের মধ্যে থেকে এরা তারা বিশ্বাস করে না তুমি আমাদের মতন ভাত মাছ খাও গোস্ত খাও যদি মাছ বেশি ছিল না ওখানে অবশ্য তোমাকে আমরা তাই খাও আমরা বাজারে তুমি বাজারে যাও আমাদের শীত লাগলে তোমারও শীত লাগে এরকম একজন মানুষ কর্ম নবী হয় এটা কি করে হয় এটা তারা বিশ্বাস করতে না তারা বলতো যদি আল্লাহ সেই কথা সুরা নিঃসরা চোরণে বলেন মানুষকে মানা করেনি নিষেধ করেনি নি ইমান আনতে যখন তাদের কাছে হেদায়তের খবর এসেছিল ওই জিনিসটি শুধু মাত্র সেটা হচ্ছে কি করে আল্লাহ একজন মানুষকে নবী বানাবেন ফেরেস তারা নয় নম্বর আয় তারা বলে আমের আট নম্বর আয়তে আল্লাহ তালা বলেন বা তারা বলতো আল্লাহ যদি একজন ফেরিস্তাকে পাঠাতেন আর এই বিষয়গুলো বলতো ফেরেস্তা এসে যে উনি নবী এই শোনো উনি নবী অথবা ফেরেস্তাকে নবী রসুল করে পাঠাতেন এইরকম তারা আবদার করেছে তা আল্লাহ তালা বলেন ফেরিস্তা যদি এসে বলে দেখো আমি ফেরস্তা উনি নবী মোহাম্মদ এরকম খবর যদি পাঠানো হয় আর সঙ্গে সঙ্গে তারা যদি ইমান না আনে তাহলে কি হবে তাদেরকে হালক করে দেওয়া হবে আর একটুও সময় দেওয়া হবে না এই রহমতের জন্যই আল্লাহ পাঠালেন না পাঠাই দেখাতেন তাদেরকে আমরা আবার তখন বলছিল ফেরেস্তা কেন নবী হয় না আমি যদি ফেরস্তাকে নবী করে পাঠাতাম তাহলে ফেরেসটাকে মানুষের সূরাতে পাঠানো লাগতো একজন পুরুষ করে পাঠানো লাগতো এবং তাদের তাকে এভাবে কাপড় সাপড় পড়তে খাওয়া দাওয়া তাদের মতো করা লাগতো তারা বলতো আপনি আপনি কি বুঝবেন খোঁজ খবর কত সমস্যা আমাদের হয় এগুলো খাওয়া লাগে না কিছু লাগে না তাহলে মানুষ করে আবার ফেরসারে পাঠানো লাগে তাহলে এটাও তারা গ্রহণ করতো না এরপরে তারা ওনাকে ওই জন্য মাজনুন বলল শায়ের বলল ইত্যাদি বলল আর চার নম্বর আপত্তি ছিল যে এই কোরআন ঠিক না কোরআনটা সহি আল্লাহ নাজিল করেননি এটা সে কবিতা আকারে বানায় কবিতার মতো করে ছাড়ে ছেড়ে দেয় বলে আল্লাহর কোরআন আল্লাহিন আল্লাহ বলেন আমি তাকে কখনো কবিতা শিখাইনি এবং তার জন্য এটা কখনো উচিত নয় যে কবিতা চর্চা করবে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া স্মরণ করিয়ে দেওয়া এবং সুন্দর সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা কি করো কবিতার কথা কবির কথা তোমরা অল্পই বিশ্বাস করতে চাও ওলা কাউনে কাহেন কোনো গণকের জ্যোতিষীর কথা নয় তোমরা অল্পই শিক্ষা গ্রহণ করতে চাও থেকে নাজিল হওয়া ওয়াহি কোরআন এইভাবে করে আল্লাহ তালা তাদেরকে যে প্রত্যেকটি কথারই উত্তর দিয়ে দিয়েছে যে আপত্তিগুলো ছিল তবে আপত্তি করলো তারা তারপরে আর আপত্তি করলো আখের আখের আপত্তি করলো তিন নম্বরে আপত্তি করলো রাসুল নবী মানুষকে চার নম্বরে আপত্তি কোরআন ওনার নিজের মন গড়া জিনিস এটা আল্লাহ এগুলো ছড়িয়ে দিলো সব জায়গায় তাতে করে কেউ নবী করিম সাল্লাকে বিশ্বাস না করে মিডিয়ার মাধ্যমে মিথ্যা কথা প্রচার করে দেওয়া তাহলে আজকের মিডিয়া কি করে ইসলামের পক্ষে লেখে না ইসলামের বিরুদ্ধে হ্যাঁ একই জিনিস তখনকার মিডিয়া যেটা ছিল সেটাও তারা ব্যবহার করেছে এখনকার জাহিলি সমাজ ইসলামকে জন্য মিডিয়াকে ব্যবহার করে এরপরে এখন মিডিয়াকে থামানো যায় না এখন কিভাবে ওনার উপরে এবং সাহাবিদের উপরে অত্যাচার নির্যাতন চলে আসছে ওনারা দাওয়াতি কাজ করছেন আর কি অত্যাচার নির্যাতন আসছে এটা হবে আমাদের সামনের দিকে লেসান ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তেলে আজকে আমরা এখানেই শেষ করে দেব ইনশাল